طغى الجبناء وانتفخ الأصاغر بأمر يجعل الإنسان حائر سجون الظلم قد ملئت ففيها أسود بالعقيدة لا تتاجر ففيها الظلم والتعذيب عرفا لسجان بقسوته يفاخر فتسهير وتنكيل وجلد وعصناف العذاب من العساكر وعصناف العذاب من العساكر وحرمان من الأحباب دهرا فلا أهل ترهم أو تناظر فلا الأبناء قد رحموا بكاهم ولا لتواسل الآباء ناصر إهانات تكال لأهل دين فلا للدين قدر عند فاج وإن أبصرت أحكاما لقاضي فويل للقضاة الحكم جائر فويل للقضاة الحكم جائر بسم الله الرحمن الرحيم رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبَرَارِ المُنَادِ مِدِيَا بُرِبَيَشْنْ قُرْدْشَة أستاذ أبو سوفيان حافظه الله আসসালামিকারহমতুল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অর্থাৎ তাগুত কি অথবা তাগুদের সংজ্ঞা কি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এটি मेरा आलोचना टी तीन पर्व कर प्रथम पर्व प्रथम पर्वत पर्व जरागतर सम्पर्क रखे विशेषकरगत विचार नहीं जाए सम्पर्क तीन टी ती पर्वे संज्ञा कि उत्तर हलो तागद शब्द आविधानिक अर्थ हम सीमालंघन कारी आल्लापथे परिचालन करीगत शब्दी আরবি তিত হয়েছে আল্লা দ্রোহী হয়েছে এবং সীমালঙ্ঘনকারী হয়েছে আর আল্লাহর কোন হক নিজের দিকে সম্পর্ক যুক্ত করেছে এবং এমন বিষয়ে तीन विषय के आल्ला स्थले निजे दिखे सम्पर्क युक्त करा एक नम्बर मखलुक अर्थात सृष्टिक कार्य बल कार्य सम्पादय सुबह एम विधान दिए विधान विधान तैयी एक्ट मना रखते सुबह जो विधान दिए সেই বিধানের বিরুদ্ধে যদি কোন বিধান কেউ তৈরি করে তাহলে সে ব্যক্তি করে তাহলে এতে কোনো সমস্যা হবে না যেমন ধরুন আপনার একটা বাড়ি আছে সেই বাড়ির কতগুলো ফ্লাট আছে বা রুম আছে সেই রুমের মধ্যে আপনি মানুষদেরকে ভাড়া দিবেন সেই ভাড়া কত হবে সেই ভাড়া কবে দিতে হবে অথবা কারেন্ট বিল কত হবে মোবাইলের বিল কত হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবাহ করেননিভুক্ত করলেও আল্লাহ সুবাহ অথবা তার রাসুল যেগুলোর বিধান বর্ণনা করেননি সেই সব বিধান মানুষ তৈরি করতে পারে কিন্তু যেসব বিধান আল্লাহ সুবাহ দিয়েছেন অথবা তার রসুল দিয়েছেন সেইসব সব বিধানের ক্ষেত্রে যদি কোন ব্যক্তি তার বিপরীত বিধান তৈরি করে তাহলে বলে গণ্য হবে নাম্বার। কোন সৃষ্টি আল্লাহ কোন সিফাত বা গুণকে নিজের দিকে সম্পর্ক যুক্ত করা যেমন গায়েব জানার কেউ দাবি করলো যে সে গায়েব জানে সে চোখ বন্ধ করে সবকিছু বলে দিতে পারে সে যা ইচ্ছা বিশেষ করে এই আকিদাটা ক্ষেত্রে দেখা যায় অথবা অন্য কারোর দিকে সম্বোধন করা এটা হচ্ছে আর এটা যে করবে সে ব্যক্তিত্ব আগত বলে গণ্য হবে তিন নম্বর যে কোনো বা আদা কোনো ইবা আদা অর্থাৎ মানুষ এমন কোন উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারো উদ্দেশ্যে ইবাদত সম্পাদন করা হচ্ছে আর যেটা করবে সে ব্যক্তিতাগুল যেমন দোয়া মান্ন করা নৈকট্য লাভের জন্য পশু জবাই করা অথবা বিচার ফয়সালা চাওয়া ইত্যাদি এখানে একটা বিষয় হবে যে যারা হুকুম খুব ইনশা আল্লাহ সেটা আমি আগেই বলেছি তো এখানে আমাদের দেখতে হবে মানুষের কাছ থেকে আমাদের সহযোগিতা গ্রহণ করা যাবে কিন্তু আল্লাহ আলা যে আসবাবের মাধ্যমে সবকিছু করেন मानत करते आल्लाह नैकुट लाभ बसूजा करतेचार फैसला नहीं मात्र আদালতের কাছে লঙ্ঘনকারী মাত্র ব্যক্তি হচ্ছে তাগত যে ব্যক্তি আল্লাহর দেওয়া যে কোনো সীমা লঙ্ঘন করবে সে ব্যক্তি হচ্ছে তাগত যার অধীনস্থ ব্যক্তিরা চাপের মুখে তার ইবাদত করে অন্য পারে। মুজাহিদ র বলেন তাবুত হলো মানুষ রূপী এক প্রকার শয়তান যাদের কাছে মানুষ আসে বিচার পাওয়ার জন্য এবং মানুষরা তাদেরকে অনুসরণ করে আল্লাহ সুবাহের বিচার ফেসলার বিরুদ্ধে নিজস্ব মন গড়া মানব তৈরি কোন বিধানের কাছে বিচার ফয়সালা নিয়ে যায় এবং যে এর মাধ্যমে বিচার করে সে উভয় তাগুদ অর্থাৎ যে বিচারক যে বিচার করছে সে যদি আল্লাহ এবং তার রসুলের বাতলে দেওয়া পথের বিরুদ্ধে যে বিচার করে তাহলে সে ব্যক্তি তাগুত আর যে ব্যক্তি বিচারকের কাছে বিচার ব্যক্তিগত রহিমাহুল্লাহ বলেছেন তাগুত হলো সীমা লঙ্ঘনকারী যদিও কিনা সে এবার করে আল্লাহর আদেশ মেনে চলে তাই সমাজের মধ্যে তাগুত সেই ব্যক্তি যাকে সমাজের লোকেরা আল্লাহ এবং তার রসুলের পাশে বিচারক হিসাবে স্থান দেয় অথবা আল্লাহ ব্যতীত তার করে। করে অথবা আল্লাহর উপেক্ষা তার অনুসরণ করে অথবা জ্ঞান ছাড়া আল্লাহর অবাধ্য হয়ে তার আনুগত্য করে এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রধান প্রধান তাগুত কারা ইমা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ রাহিমাহুল্লাহ বলেন তাগুদের সংখ্যা অনেক তবে কয়েক ধরনের তাগুদ নেতৃত্ব কারণ কোরআনুল করিমে আল্লাহ সুবাহ অনেক স্থানে মানুষদেরকেও যারা আল্লাহ শত্রু বা যারা এদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন দুই নাম্বার। শাসব গোষ্ঠী যারা আল্লাহ বিচারক। অর্থাৎ যারা আল্লাহ সুবাহ নাজিলকৃত বিধান ছাড়া বিচার করেন নিজের মন গড়া হতে পারে বা যেকোনো অন্য বিধানের আওতাভুক্ত হতে পারে চার গণক জ্যোতিষী জাদুকর ইত্যাদি আল্লাহ ব্যতীত যে ব্যক্তি করে সে ব্যক্তি আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবকিছু হচ্ছে তাগু ছয় যারা জাতীয়তাবাদীর দিকে আহ্বান করে হতে পারে সেই জাতীয়তা নিজের গোত্র সমাজ দেশ রাষ্ট্র সীমানা ইত্যাদি যারা জাতীয়তাবাদীর দিকে মানুষকে আহ্বান করে তারাও তাগুত আর যারা তাদের সারা দিয়ে হয় তাদেরও তাগত সাত যারা আল্লাহ ব্যতীত অন্য যে কোনো রাস্তায় যুদ্ধ করে হোক সেটি নিজের দেশের জন্য বা নিজের গোত্রের জন্য বা অন্য যে যেকোনো কারণে আট যারা কোফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারাও তাগুত যারা কুফফারদের সাথে এই মিডিয়া কুফফারদের অনেক বড় অস্ত্র এই কুফারদের মিডিয়ার সাথে যারা জড়িত তারা সবাই তাগুত এভাবে তাগুতের অসংখ্য প্রকার রয়েছে যেগুলো তাগুতের মাথা এখানে একটা বিষয় খুব খেয়াল করতে হবে যে ব্যক্তি হবে দেখতে হবে সেই ব্যক্তি এই বিষয়ে সন্তুষ্ট যেমন ধরুন ঈসা আলাহিসের ইবাদত করে কারা ঈসা আলাহিসামকে আল্লাহর সাথে শরিক করে কারা খ্রিস্টানরা এখন ঈসা আলাহি সালাম আল্লাহ সুতার পক্ষ থেকে একজন নবী ছিলেন এবং অনেক নবীদের ইবাদত করেছে কিছু কুফাররা তো যারা ইবাদত করেছে তারা তাগত কিন্তু এক্ষেত্রে যাদের ইবাদত করা হয়েছে তারা তাগত নয় কেন এখানে যার এবাদত করা হচ্ছে লাগানো হচ্ছে শরীরের দৃষ্টিতে সে এতে সন্তুষ্ট কিনা যদি সে এতে সন্তুষ্ট হয় অথবা সে জানছে সে শুনছে যে তার জন্য আল্লাহর পরিবর্তে ইবাদত করা হচ্ছে সে এতে নিষেধ করছে না चुप आर बिुदे सेवर्ते व्यक्ति तागत बोले गण्य होना द्वितीय पर्व आलोचना ای درستی موبایل شیرنگینگ با انترنیت شیرنگ ار مده همه اپنا را صحابه رانشی در هون، جزا کم الله خیغان،